আবু হুরেরা রদেলাহ তালান হতে বর্ণিত নবীলাল্লাম বলেন যদি কোনও স্ত্রী তার স্বামীর সজ্জা ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করে তাহলে যতক্ষণ না সে তার স্বামীর সয্জায় ফিরে আসে ততক্ষণ ফেরেশ তার উপর লানত বর্ষণ করতে থাকে